আলহামদুলিল্লাহ একজন ভাই জানতে প্রশ্নগুলো আরেকটু সংক্ষেপে করবেন তাহলে সুবিধা হবে লম্বা হইলে আমি ব্যাংক থেকে টাকা নিয়ে আমার ব্যবসায় খাটাই এবং ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ মুনাফা দিতে হয় এমন অবস্থা আমার নামাজ রোজা এবং অন্যান্য বালকা যা থেকে আমি আল্লাহ নৈ লাভ করতে চাই এগুলো আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে কিনা প্রথম কথা হলো যেটি এখানে আপনি বোঝাতে চেয়েছেন সেটি হলো আপনি সুদের সাথে জড়িত মানে ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা কাটান আবার ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ মুনাফা দিতে অর্থাৎ সুদ দিতে হয় সুদের সাথে জড়িত আছেন এই অবস্থায় নামাজ রোজা অন্যান্য বালকাজ এগুলো আল্লাহা কবুল করবেন কিনা আল্লাহ সোবান তালা কবুল করবেন কিনা এটা আল্লাহ সোবান তালা আল্লাহ আল্লাহাকে ইচ্ছা করলে কবুল করতেও পারেন ইচ্ছা করলে কবুল तब सुनते सम्प मु हराम सुपारे सबसे कठिन कठिन आया हादी सुपारे अल्लापा प्रथम যারা সুৎখোর তাদেরকে আল্লাপাক পাগল বলছেন এরা পাগল মানে এরা টাকা ছাড়া আর কিছু বুঝে না এরকম এরা নেশা হয়ে যায় এদের ভিতরে তারপরে আল্লাপাক এদেরকে বলছেন স্থায়ী ভাবে জাহান্নানি তাদের এক ধমকের সুরে হুমকির জন্য আল্লাপাক বলছেন কেউ যদি সুদকে হালাল বানায় পেলায় হারামকে হালাল বানাইলেই ম্যানে থাকে না সুদ হারাম এটা নিশ্চিত বিশ্বাস থাকতে হবে কিন্তু কেউ যদি আবার সুদকে হালাল বানায় পেলায় হারামকে হালাল বানা তখন ইমানে আল্লাহ এবং রাতুলের বিরুদ্ধে যুদ্ধ করার মত অপরাধ সুদের মধ্যে সত্তর রকমের অপরাধ সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে সেরেক করা আর ছোট সবচেয়ে ছোট যেটা সেটা হইল নিজের মাকে বিবাহ করা এই বিশাল অপরাধ আল্লাপ করেনা হারাম ঠিক আছে ওইটা হারাম ওখানে গুণা হচ্ছে তবে অন্য অন্য এবাদত কবুল হবে না এই কথা বলা যাবে না মানে হারাম উপার্জন করি না আমি এবারত বন্ধ সব বন্ধ করে দিব কবুল হবে না এরকম করা যাবে না তবে নবী সচনাম স্পষ্ট করে বলছেন আল্লাপাক কবুল করেন না এবং সেখানে নবী সরোচনা বলছেন এক ব্যক্তি আরবের মরুভূমির মধ্যে একবারে ধুলা মলিন হয়ে আছে একেবারে প্যারেসানি মানে দোয়া কবুলের একেবারে নিকটবর্তী অবস্থানে সে দোয়া করতেছে ইয়া রব্বে ইয়া রব্দে নবিসাম বলতেছেন তার দোয়া কেমন করে কবল হবে তার গেজা হারাম তার খাবার হারাম তার পোশাক হারাম তাহলে তার দোয়া কিভাবে কবল হবে এই হাদিস থেকে বোঝা যায় যে হারাম উপার্জনকারীর আল্লাপাক কবল করেন না তবে এখানে মহাদেসিন এখরাম বলছেন যে এবাদত কবল করেন না নবিসালাম বলছেন কিন্তু এই এই জন্য এবাদত বন্ধ করে দিবে তা না এবাদত করবে হারামটা বন্ধ করবে হারামটা ঠিক রাখি আবাদত বন্ধ করে দিবে এরকম না কথাটাকে বুঝে দেবে মানে আমার সুদ ঠিক রাখবো সুদ যেহেতু খাইতে তো কোনো আমল কবল হইতেছে না এই জন্য নামাজও পড়বো না রোজাও রাখবো না এবাদতে করব না যেহেতু কবল হবে না করে লাভ কি এই কাজ যাবে না বরং সুদ থেকে কিভাবে মুক্ত হইতে পারি ওইটা আপনাকে চেষ্টা করতে হবে কিন্তু এবাদত চালু রাখতে হবে এবাদত অব্যাহত রাখতে হবে আচ্ছা মৃত ব্যক্তির জানা যার সময় নিকটার্থীরা মৃত ব্যক্তি ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তার দেয়া মত মৃত ব্যক্তি ঋণ থেকে মুক্ত পাবে কি মুক্তি পাবে কি না মৃত ব্যক্তি যদি এজন্য সময় আপনার ঋণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছেন যে মিন গালাবাতের দায়ী বা কাহারে জাল ঋণগ্রস্ত হওয়া থেকে কারণ ঋণ এমন একটা জিনিস যে আমি কোন সময় মারা যায় তার ঠিক নেই তো দেখা গেল আমার ঋণ গুলা রয়ে গেছে পরবর্তীতে যদি ঋণ পরিশোধের মতো সামর্থ্য থাকে বা মাইতের সম্পদ রেখে যায় মাইতের সম্পদ থেকে মাইতে ঋণ পরিশোধ হবে ঋণ পরিশোধের আগে ওয়ারিসেরা সম্পদ বন্টনও করতে পারবে না মাইনতের আগের ঋণ পরিশোধ হবে তারপরে সম্পদ বন্টন হবে এখন যদি ওয়াদা করে ঋণ পরিশোধ করবে কিন্তু না এটা এটা দায় দায়িত্ব পরবর্তী উনি সম্পদ রেখে গেছেন উনার সম্পদ থেকে তারা পরিশোধ করবে কিন্তু এটার জন্য তারা দায় না মানে মাইয়ের দায় না যিনি ঋণগ্রস্ত উনি দায়ী না ওনাকে আল্লাপ মাফ করে দিবেন কিন্তু যারা দিল না এটা দায় দায়িত্ব পাবেন अच्छा तबा भी टापि आठ टा सठ तथ्य रेफारे जानते चाहिए यार सठिक तथ्य आनी जानते जानते ना अर्थात सठिक तथ्य बोलते मानी सठिक तथ्य येटा के नबी सल्लाम निर्दिष्ट करें नहींता के निर्दिष्ट करा बन जेटा निर्दिष्ट कर अनिर्दिष्ट कर আমার কথাটাকে বুঝাতে পারছি মানে নবিসাল্লা যেই আবাদতকে নির্দিষ্ট করেছেন আপনি আমি যদি নির্দিষ্ট না করি এটাও বেকার আবার নবিসাম যেটাকে নির্দিষ্ট করেন নাই সেটাকে নির্দিষ্ট করা এটাও বেদার এই জন্য এই ক্ষেত্রে সবচেয়ে তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা হল সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাউল্লাহ ইমামিবনে তাইমিয়া রহমাউল্লাহ বলছেন যে তার আসন নির্ধারণ করছেন এগুলা নিয়ে কোন একটা লাভ আছে ফজট দু রেখাত কেউ বলছে সাইড একাত পর্যন্ত এগুলো নবী স্পষ্ট করে নির্ধারণ করছেন কিন্তু তারাবিটাকে বা রাত্রিকালীন কে আমার অবাদান ওইভাবে নবী নির্দিষ্ট বলছেন এখন মাছখানে আপনি কত রাখাত পড়বেন নবীরাম এখানে নির্দিষ্ট করছেন নবীন নির্দিষ্ট করেন নাই তারপরে নবীচন্দ্রাম বলছেন ইমামের সাথে যখন আপনি শুরু করবেন ইমাম যতক্ষণ কে আমলাইল করতে থাকবেন আপনি ইমামের সাথেই তাহলে আপনি কে আমের পজিলভ পাইবেন কত রাখাত নির্দিষ্ট করেন নাই আর যদি সংখ্যা বৃদ্ধি করা কমানোর মধ্যে যদি বেদাত হইতাই কেরাম তা বেইনে কেরাম তাবে তাবেনে কেরাম তারা বাড়াইতেন কমাইতেন না অর্থাৎ তারাবি রাকাতের মধ্যে সীমাবদ্ধ না এই জন্য তারাবের ব্যাপারে যতগুলো হাদিস আসছে সেখানে আট রাখা তো আসছে দশ রাখা তো আসছে বারো রাখা তো আছে বিশও আসছে বাইশও আসছে তারপরে সাইফুল ইসলাম ইবনে তাই রহমাউল্লাহ সবগুলো হাদিস উল্লেখ করছেন উল্লেখ করে বলছেন যে সুতরাং এখানে রাখা নির্দিষ্ট করা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো আমি যা আদায় করতে পারি কয় ঘন্টা আদায় করলাম এটাই মুখ্য বিষয় কত বেশি তালাবাত করতে পারলাম এটাই মুখ্য বিষয় তবে মানে এখানে আট টাকাতের যে হাদিস এটাও একেবারে সহি হাদিস মা আসা বলছেন যেন হয়েছেন রমাদান গায়ের রামাদানে কখনো এগারো টাকাতের বেশি তলা তালাই করেন না এটা সহি হাদিস একেবারে সহি আবার আপনার এর তেরো টাকাতের হাদিসও সহি এগারো টাকাতের বাইরে কোনো রা বাইতে তেরো ডাকাত আসছে এই আপনার আমি মক্কা মোকার রামায় একটা মসজিদ এক তেরোটা কাপ মানে রমাদানে ওই তেরোটা কাপের হাতি চুর উপরে আমল করে তারা তেরোটা কাপ পড়ছে তো যাই হোক মানে এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই যারা আটটা কাপ পড়ি তারা আটটা কাপ পড়বো আর যারা বিশ্ব কাপ পড়েন তারা বিশ্ব কাপ পড়তে পারেন এটা বাড়াবাড়ি করার কিছু নাই এবং ওলামাই মাদি না মক্কামদিনাতে বিশ্বকাপ হচ্ছে কিন্তু এটা নিয়ে সেখানকার ওলা মারা কোনো তর্ক বিতর্ক বাস ঝগড়া কিছুই হইতেছে না পুরা সৌদি আরবে সব মসজিদে আট টাকা কিন্তু মুক্তা এবংদিনে দুই মসজিদে বিশ টাকাত হচ্ছে কিন্তু এটা নিয়ে তো সেখানে আলমেরা প্রশ্নও করে না কিন্তু আমাদের দেশে এটাকে আমরা মানে বেশি বাড়াবাড়ি করার কারণে প্রশ্নগুলো আসে জানা যায় একই ব্যক্তির জানা যায় একাধিকবার পড়া যায় তবে উত্তম না উত্তম হইলেও মানে একবার যদি কমপ্লিট করা যায় এটা উত্তম ছালাতে চালাহিনীরা সবসময় বেশি জানাজাকে পছন্দ করতেন না ব্যক্তির একাধিক জন্য এক জানাজা উত্তম তবে কোনো কারণে দেখা গেলেন বাড়ি আরেক জায়গায় দাবন করা হবে জানাজা ঘটবে না এর জন্য একাধিক জায়গায় জানা যা হইলে সরিয়ে কোন অসুবিধা নেই কয়েকবার জানা যাবে এক ব্যক্তি কয়েক জায়গায় চরি করতে পারবে কিনা এক ব্যক্তিও কয়েক জায়গায় চরি করতে পারবে কারণ জানাজা দোয়া তিনি অনেক অসংখ্যবাদ দোয়া করবেন অসুবিধা কি আর ফরজ নামাজ যেখানে একাধিকবার পড়া যায় ফরজে আইন নামাজ আপনি যোহর একবার ফরজ পড়ছেন এরপরে আরেকজনের সাথে আবার আপনি মুসল্লি হয়ে আবার পড়তে পারেন প্রথমটা ফরজ পরশটা নফল তাহলে আপনি সেখানে জানাজান নামাজ একাধিকবার পড়লে কোন সরি কোনো অসুবিধা নাই ইমামতি করে অন্য চাকরি করতে পারবে কিনা পারবে না কেন কারণ দিতে হবে আপনার পৃথিবীর অনেক দেশে আমি দেখছি যে এক মসজিদে তিনজন ইমাম তিনজন ইমাম তিনজন মুয়াজিম এরকমও আমি দেখছি তিনজন ইমাম তিনজন মোয়াজিম একজনের ডিউটি আট ঘন্টা করে মানে এই আট ঘন্টা ওই ইমাম সাহেব ওই মোয়াজিন সাহেব মসজিদে থাকবে আর কথাও যাবেন না এখানে অফিস আছে অফিসে এই আট ঘন্টা ইমাম সাহেবও থাকবেন মোয়াজিন সাহেবও থাকবেন এই আট ঘন্টার ভিতরে যে নামাজটা পড়বে ওইটা উনি ইমামতি করবেন আট ঘন্টা পরে উনি চলে যাবেন আরেকজন ইমাম আসবেন উনি আট ঘন্টা থাকবেন আর আট ঘন্টা আরেকজন থাকবেন যেই আট ঘন্টার মধ্যে যেই নামাজ ওই নামাজের ইমামতি উনি করবেন ঠিক রাত্রে একটা বাজে গেলেও ইমাম সাহেবকে মসজিদে পাইবেন রাতে তিনটায় গেল এই ম্যাম সাহেব পাইবেন মানে চব্বিশ ঘন্টা তা আমরা একজন দিয়ে যদি চব্বিশ ঘন্টা ডিউটি করাতে চাই তো এটা তো মানবাধিকার লঙ্ঘন আপনি একজন দিয়ে চব্বিশ ঘন্টা করায় টাকা দিবেন আধ না মানে একজন শ্রমিকের ন্যূনতম মজুরি এখন তো এই সাহেবদেরকে আমরা দিই না আট ঘন্টা কাজের সম্মানীয় দিনে আবার কাজ করায় চব্বিশ ঘন্টা এই জন্য অবশ্যই ইমাম সাহেব ইমামতের বাহিরেও যদি ইমামতের লঙ্ঘন না হয় এবং বৈধ কোনো ফেসা হয় তাহলে কোনো অসুবিধা নেই